উপলক্ষ্যে আলোচনা উল হুসনাহা আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নাম সমূহ আর সে সকল নামে তোমরা তাকে ডাকো আজকের পর্বে আল্লাহ আরেকটি সুমহান নাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং সেই নামটি হচ্ছে আল আফু আল আফু এর অর্থ যিনি মার্জনাকারী যিনি ক্ষমাশীল তিনি তার বান্দার ভুল ত্রুটি এবং অপরাধকে এমনভাবে ক্ষমা করেন যেটা মোচন করে দেওয়া বা মুছে দেওয়া অর্থাৎ সেই গুনের কোন চিহ্নই অবশিষ্ট থাকে না এমনভাবে আল্লাহ আমাদের ভুল এবং ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তিনি পাপ মোচনকারী এবং ক্ষমাশীল সাধারণ ক্ষমার বিপরীতে মোচন করে দেওয়া বা আল আফু এই নামের অর্থ হচ্ছে এমনভাবে তিনি গুনাহাকে ক্ষমা করে দেন যে তার কোন চিহ্নই অবশিষ্ট থাকে না যেন মনে হয় যে সেই ব্যক্তি যেন সেই গুণা সংঘটিতেই করেনি তার কোন চিহ্ন বা দাগ পর্যন্ত অবশিষ্ট থাকে না এমনভাবে আলো সুতলা গুনাহকে ক্ষমা করে দেন তিনি আল আফু আফু এই শব্দটি যে শব্দমূল্যের মাধ্যমে গঠিত সেখানে রয়েছে আইন ফা এবং ওয়াও এর মাধ্যমে তিনটি অর্থ নির্দেশিত হয়ে থাকে প্রথম অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া এবং দ্বিতীয় অর্থ হচ্ছে মুছে দেওয়া বা একেবারে মচন করা বিলুপ্ত করে দেওয়া যার কোন দাগ বা অবশিষ্ট পর্যন্ত না থাকে তৃতীয় অর্থ হচ্ছে স্বেচ্ছায় কোনো কিছু দান করা এবং যে যার প্রাপ্য তার থেকেও বেশি পরিমাণে দেওয়া এই শব্দমূলটিকে আল্লাহ তাল্লা কুরআনের পঁয়ত্রিশটি স্থানে বিভিন্ন রূপে ব্যবহার করেছেন যেমন কোথাও এসেছে আফা বা ক্ষমা করে দেওয়া মচন করে দেওয়া আল আফা কোথাও এসেছে ওয়াল আফিনা এভাবে ভাষাগত দিকে আফু এর মাধ্যমে দুইটি ধারণা বা কনসেপ্ট নির্দেশিত হয়ে থাকে প্রথম বিষয় হচ্ছে কোন কিছুর দাগ বা লেষমাত্র যেন না থাকে চিহ্ন পর্যন্ত উদাহরণস্বরূপ মরুভূমিতে বালুর উপর যদি কোন একজন ব্যক্তি হেঁটে যায় তাহলে সে যেদিকে হেঁটে গিয়েছে সেই দিকে তার পায়ের ছাপ পরে থাকবে বালুর উপরে কিন্তু যদি সেদিকে বাতাস প্রবাহিত হয় তাহলে বাতাসের প্রবাহের সঙ্গে সঙ্গে বালুগুলো সরে গিয়ে সেই পায়ের চিহ্ন মুছে যাবে তখন সেই ব্যক্তি যেই পদ দিয়ে অতিক্রম করেছে সেই পথে কোনো পদচিহ্ন বা ছাপ অবশিষ্ট থাকবে না এটি হচ্ছে আফু এর একটি অর্থ দ্বিতীয় হচ্ছে স্বেচ্ছায় কোনো কিছু দান করা অনেক বেশি পরিমাণে দান করা যে যার যোগ্য তার থেকেও বেশি সীমাহীনভাবে দান করা আল্লা সুহামতালা তিনি আল আফু যিনি আমাদের পাপগুলোকে মুছে দেন মোচন করেন সম্পূর্ণভাবে সেগুলোর দাগ বা চিহ্ন পর্যন্ত মুছে দেন এবং তিনি তার বান্দাদেরকে না চাওয়া সত্ত্বেও বিভিন্ন রকমের নিয়ামত দিনে রাতি অবিরাম প্রদান করতে থাকেন আল্লাহ বলেছেন আফুয়ান গাফুরা নিশ্চয়ই আল্লাহ তিনি পাপ মতনকারী তিনি পরম ক্ষমাশীল অন্যত্র আল্লাহ সুহাম তাল্লাহ আরও বলেছেন অতএব আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন তাদের অপরাধকে মুছে দিবেন ওয়াকান আল্লাহ আফুওয়ান গাফুরা কারণ আল্লাহ হচ্ছেন গুনাহ মোচনকারী এবং পরম ক্ষমাশীল আরেকটি স্থানে আল্লাহ সুহান আতাল্লাহ বলেছেন তোমরা যদি প্রকাশ্যে কিংবা গোপনে কল্যাণ করো কিংবা অন্যের অপরাধকে ক্ষমা করে দাও এখানে আলোচক দাদা বলেছেন আউতা আফু বা অন্যের অপরাধকে ক্ষমা করে দাও তাহলে তোমরাও জেনে রাখো নিজেও গুনাহ মোচনকারী এবং মহাশক্তিধর সাধারণভাবে কোনো গুণা ক্ষমা করে দেওয়া এবং একেবারে সেই গুনাহের চিহ্ন পর্যন্ত মুখে দেওয়া বা একেবারে মোচন করা তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে ক্ষমা করে দেওয়া এর অর্থ হচ্ছে যখন আমরা কোন ভুল ত্রুটি বা অপরাধ সংঘটিত করি সেগুলো আমাদের আমল নামাতে গুনাহ হিসেবে লিপিবদ্ধ থাকে এবং সেই গুনাহাকে আল্লাহাল বিচারের দিনে শাস্তি প্রদান করেন না এটা হচ্ছে ক্ষমা করে দেওয়া কিন্তু সেই গুনাহের কথা আমল নামাতে লেখা থাকে এরপর আল্লাহ তার আল গাফুর নামের মাধ্যমে সেটাকে ক্ষমা করে দেন কিন্তু আল আফু হচ্ছে এমনভাবে ক্ষমা করে দেওয়া যে তার কোনো চিহ্ন পর্যন্তই অবশিষ্ট থাকে না যেন মনে হয় যে সেই ব্যক্তি সেই গুন কখনো করেই নি অর্থাৎ আল্লাহ তাল্লাহ এমনভাবে সেটাকে মুছে দেন যে আমল নামা থেকে পর্যন্ত সেই গুনাহের কথা মুছে দেওয়া হয় এবং সেই গুনহের জন্য আলাসুবহামতআলা তাকে কখনোই ধরবেন না কিংবা তাকে প্রশ্ন করবেন না অথবা তাকে মনেও করিয়ে দিবেন না কাজেই আল আফু এই নামটি আল গাফুর নামের থেকেও অধিক শক্তিশালী এবং ব্যাপক কোরআনের যেই পাঁচটি স্থানে আলাসু মাহমাতা তার আফু নামকে ব্যবহার করেছেন তার মধ্যে চারটি স্থানে তিনি আল গাফুর এই নামের সঙ্গে একত্রে ব্যবহার করেছেন কারণ এই দুইটি নামের মধ্যে অর্থের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে করে যে কিভাবে তিনি বিভিন্ন রকমের বড় বড় গুণা ক্ষমা করে দিয়েছেন মোসা আল্লাহ ইসলামের অনুপস্থিতিতে বাছুর পূজা করল অর্থাৎ শির্কের মতো সবচেয়ে বড় গুণা মারাত্মক গুণা এবং বিধ্বংসী গুণা সংঘটি করল এরপর যখন আবার মোসাআলা ইসলাম ফেরত আসলেন এবং তাদেরকে বললেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদেরকে ক্ষমা করবেন সেই অবস্থায় আল্লাহ আল্লাহ तर तौबा के कबुल कर মুছে দিয়েছি যেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো আল্লাহ কুমত উহুদের যুদ্ধের সেই ঘটনা যুদ্ধের কঠিন পরিস্থিতিতে সাহাবা কেরাম যখন একটি পর্যায়ে বিভ্রান্ত হয়ে যান এবং যে স্থানে অটল থাকার জন্য রাসুল্লাহ সাল্লা উসাল্লাম তাদেরকে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন সেখান থেকে তারা বিচ্যুত হয়ে পড়েন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা আলী ইমরানী আল্লাহ সুহাত দীর্ঘ আলোচনা করেছেন এবং সেখানে তিনি বলেছেন ওয়ালাক আফা আনকুম এরপর আল্লাহ তোমাদের সেই অপরাধকে মুছে দিয়েছেন অর্থাৎ এমন ভাবে সেই বিষয়কে ক্ষমা করেছেন বা মার্জনা করেছেন যেন তারা সেই কাজ সংঘটিতই করেননি তার চিহ্ন বা ছাপ পর্যন্ত আল্লাহ সুতরাহ রাখেননি তিনি বলেছেন ওয়ালাকাদ আফা আনকুম তিনি সেগুলোকে মুছে দিয়েছেন এবং এটা কেন করেছেন আল্লাহাল বলেছেন আর আল্লাহ মুমিনদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল আল্লাহ সবহাম তাল্লাহ নিজে মানুষের ভুল ত্রুটি অপরাধকে ক্ষমা করেন সেগুলোকে মুছে দেন এবং সেগুলোকে গোপন রাখেন তিনি তার বান্দাদের ক্ষেত্রেও এটা পছন্দ করেন যে আমরাও একে অন্যের ক্ষেত্রে পারস্পরিক ভুল এবং ত্রুটিগুলোকে ক্ষমা করে দিব এবং শুধু ক্ষমা করা নয় সেগুলো একেবারে মন থেকে মুছে ফেলব এমনভাবে ক্ষমা করে দেওয়া এই প্রসঙ্গে আল্লাহ কুরআনে বলেছেন যে আল্লাহ সেই সমস্ত সৎকর্মশীল পান্দা বা মহসিনীন তাদেরকে ভালবাসেন যারা স্বচ্ছল অবস্থায় ব্যয় করে কিংবা অভাবের সময়েও তারা ব্যয় করে আল্লাহর পথে তারা সচ্ছলতা কিংবা অভাবগ্রস্ত উভয় সময়েই ব্যয় করে এবং যারা নিজেদের রাগ গোসা বা ক্রোধকে সংবরণ করে এবং মানুষের প্রতি যারা ক্ষমা প্রদর্শন করে আনী মানুষের ভুল ত্রুটি গুলোকে যারা ক্ষমা করে এবং সেগুলো ভুলে যায় আল্লাহিবুল মোহসিন এই ধরনের নেকর ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন ইবনে কাসি রহমাউল্লাহ তিনি এ আয়তের ব্যাখ্যায় বলেছেন যেখানে আল্লাহ বলেছেন নাস তার এমনভাবে মানুষের অপরাধগুলোকে ক্ষমা করে যে সেগুলো একেবারে ভুলে যাওয়া অর্থাৎ যদিও কোন ব্যক্তির প্রতি কোন জুলুম বা অন্যায় বিচার করা হোক না কেন সে অন্যায়কারী বা জুলুমকারীর প্রতি তার অন্তরে কোন ধরনের কষ্ট চেপে রাখে না একেবারে মন থেকে সে ক্ষমা করে দেয় এবং সেগুলো সম্পর্কে সে ভুলে যায় সেগুলোকে সে মুছে দেয় এটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের উত্তম আখালাকের একটি দৃষ্টান্ত যখন কোন ব্যক্তি নিজে অপরাধের শিকার হয় জুলুমের শিকার হয় সেই অবস্থায় অন্যায়কারীকে অপরাধকারীকে ক্ষমা করে দেওয়া এটি সহজ কোনো বিষয় নয় এর জন্য প্রয়োজন ব্যাপক সাহসিকতা এবং প্রচণ্ড মানসিক শক্তি মানুষ কাউকে ক্ষমা করতে চায় অতীতের বাজে স্মৃতি সে ভুলে যেতে চায় কিন্তু সেই অবস্থায় মানুষের নফস বা ইগো এসে সেখানে দাঁড়ায় এবং নিজেকে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষিপ্ত করতে থাকে এরকম অবস্থায় সেটাকে ক্ষমা করে দেওয়া কোনো সহজ বিষয় নয় কিন্তু এর এরপরেও যারা তালা সন্তুষ্টি লাভের জন্য এই আশায় ক্ষমা করে দিবে যে আমি যদি আরেকজন ব্যক্তিকে ক্ষমা করে দেই আরেকজন মানুষকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন এবং অপরকে ক্ষমা করে দেওয়ার পেছনে আমার উদ্দেশ্য হচ্ছে যে এর বিনিময়ে আমি আল্লা সুবাহর কাছ থেকেও চাই যে আমার যে সকল অপরাধ রয়েছে আমার যে সকল ত্রুটি রয়েছে যেগুলো আল্লা সুবহামতার অসন্তুষ্টি উদ্রেক করেছে এই আমলের কারণে আল্লা সুহামতআল্লাহ যেন আমার অপরাধগুলোকেও ক্ষমা করে দেন এভাবে যদি কেউ চিন্তা করে তাহলে তার পক্ষে সম্ভব অন্য ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া এবং তার ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করা সেগুলো ভুলে যাওয়া আল্লাহ সোহামতআ আল্লাহ তার উত্তম গুণবাচক নাম বা আসমা উল হুসনা এর অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে আল আফু যিনি দেন সেগুলো চিহ্ন পর্যন্ত অবশিষ্ট রাখেন না এই নামটি উল্লেখ করে করার জন্য নামটিকে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন আইসা রাজিয়াল তিনি রসুল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন ইয়া রসুল্লাহ আমি যদি লাইলাতুল কাদর পেয়ে যাই রমাদানের শেষ দশকে সেই রাত্রি হাজার মাসের থেকেও উত্তম যে রাত সেই রাত যদি আমি পেয়ে যাই তাহলে আমি কি বলবো কি দোয়া পড়ব তখন রাসুল্লাহ বলেছেন তুমি এভাবে বলবে ইন্নাকা ফাফু আননি। হে আল্লাহ আপনি আল আফু যিনি মানুষের ভুল ত্রুটি এবং অপরাধকে মুছে দেন তুহিবুল আফুয়া এবং এই কাজ করতে আপনি পছন্দ করেন ফাফু আননি। কাজেই আপনি আমার সকল অপরাধ এবং ভুল ত্রুটিগুলোকে মুছে দেন সেগুলোকে मुछे दूर जिन से ना थे অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল মিডিয়া অর্গ